যে গুনার ব্যাপারে আল্লাপাক ব্যবহার করেছে অন্যান্য কবিরা গুনার ব্যাপারে আল্লাপাক ব্যবহার করেন নাই একটা গুনা হলো বল দেখি কোন কোন গুনার ব্যাপারে আল্লাপাক বলছে আল্লাব বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, ভাবে মানুষ হত্যা করে মাসা আল্লাহ এই যে দ্বিতীয় বিষয় হলো মিরাজ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের সামান্যতম পরিবর্তন করে এক কড়া এক ক্রান্তি সামান্য তিল পরিমাণ যদি এদিক সেদিক করে আল্লাহর হুকুমের পরিপন্থী তাহলে নাম থেকে বের হবে না এই তিনটা গুনা মা বাবার কষ্ট দিলে সাই জাহান্নাম বলা হয় শুধু এই তিনটা না এই তিনটার বাহিরে আর নাই হ্যাঁ অগুলার ব্যাপারে বন্টনের ক্ষেত্রে আল্লাহ করলে সে মানুষ হত্যা করলে তাও আল্লাহ বলছে মত আমিচ্ছাকৃত ভাবে যদি হত্যা হয় তাহলে স্থায়ী জাহান নাম না অনিচ্ছাকৃত হত্যা কেমন যেমন ধরেন এক লোকে একটা কুফ খনন করছে অন্ধকারে হাঁটতেছে ওই কূপের মধ্যে পড়ে মানুষটা মারা গেছে রকম হত্যাটা হলো অনিচ্ছাকৃত হত্যা এই অনিচ্ছাকৃত হত্যা হলে স্থায়ী জাহান্ন যদি আমার এটা থেকে তা না করে যদি এটা চালাইতেই থাকে আর এই চলন্ত অবস্থায় সে মারা যায় তাহলে এই লোক এমনভাবে ভাবে জাহান্নামে ঢুকবে আর কোনদিন বের হবে না জাহান্নাম থেকে